একটা গুরুত্বপূর্ণ বৌদ্ধদের জিনিস দেয়ানে বসা হলো গৌতম বুদ্ধের সুন্নত তারপরে আপনার হিন্দুদের শ্রীকৃষ্ণের সুন্নত ধ্যান ইসলামেনাই ইসলামের মোরা কাবা আছে মরা কাবা মোরা কাবা মানে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ নিজেকে আপনার পর্যবেক্ষণে রাখা নিজেকে নিজে পর্যবেক্ষণের মধ্যে রাখা এটার নাম মোরা কাবা দেয়ানের নাম মোরা কাবা না দেয়ান তো দেয়ান সেটা আলাদা জিনিস মোরা কাবা হলো আসমানে জমিনে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অবচরে থাকবে তাহলে আমি যেই কাজ করি যে কথা বলি যা কিছু করি রাত্রের অন্ধকারে করি দিনে করি পুকুরের মধ্যে ডুব দিয়ে করি নদীর মধ্যে ডুব দিয়ে করি আর সাগরের মধ্যে ডুব দিয়ে করি সেখানেও আমার আল্লাহর অবসরে নাই দরজা বন্ধ করে করি দরজা খোলা রেখে করি অফিসে অন্ধকারে অন্ধকারে সিগনেচার করি আর যেখানে করি কোনো জায়গা এমন নাই যেই জায়গা আল্লাহর অবসরে থাকতে পারে এই আত্মিনান এই বিশ্বাস অন্তরের মধ্যে ঢুকানো এটার নাম মর এটাকে আল্লাহ রসুল আরেকটা যে ব্যক্তির হাতে থাকে সেই লোকটা হলো সবচেয়ে বুদ্ধিমান এটার নাম বল আকাবাহা জিবরিল আলহিস নবিসা করছেন আফবের এহসান দেখতেছ যদি তুমি না দেখো এই বিশ্বাস তোমার মধ্যে থাকবে পা ইন্ন হইয়া আমি দেখতেছি না কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে এটার নাম বড় আকাবা সার্বক্ষণিক মোরাকাবা আমাদের সমাজে বিকৃত হয়ে গেছে মোরাকাবা বললে মানুষ বুঝে লাইট বন্ধ করে চক্ষু বন্ধ করে ধ্যান করা এটাকে মনে হয় মোরাকাবা মোরাকাবা হলো সেখানে সর্বপ্রথম এই আয়াটা নিয়ে আসতেন এই সুরে আলহামগানের পাঁচ নম্বর আয়া এটা মোরাকাবার সবচেয়ে বড় দলিল এরপরে তিনি অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন মোরাকাবার উপরে সেই হাদিসগুলো গুলো দেখবেন সেখানে দেয়ানের কথা নাই আর হেরাগুয়া ধ্যান করছেন এই কথা হাদিসে আসা নাই বোখারের হাদিসে আসছে তাহানুস করতেন তাহান্নুস মানে ধ্যান না তাহানুস মানে চিন্তা গবেষণা রিসার্চ করা সেখানে বসে বসে ধ্যান করতেন না করতেন কিভাবে আল্লাহ করতেন গবেষণা করতেন সেখানে বসে বসে চোখ বন্ধ করে ধেয়ানে থাকতেন না আর যদি ধেয়ানে থাকেন ও আমরা ধরে নিলাম যে ধেয়ানে ছিলেন তাও সেটা নবুগত আগে নবুগত পরে নবিসাম কোনদিন ধ্যান করতেন এরকম কোন জালহাদিস আসা নেই এজন্য মোড়াকা বলতে সেটা না মোরাকাবার ব্যাখ্যাটা আমাদের সামনে বিকৃত অবস্থায় এসেছে